আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন একদা নাবিসাল্লাহ সাল্লাম কিছু সংখ্যক মহিলা এবং শিশুকে বিয়ের অনুষ্ঠান শেষে ফিরতে দেখলেন তিনি আনন্দে দাঁড়িয়ে গেলেন এবং বললেন আমি আল্লাহর নামে বলছি তোমরা সকল মানুষের চেয়ে আমার কাছে প্রিয়